اللهم لا اله الا انت سبحانك و انا نذل لك و من غير غيره اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يخشون ربهم بالغيم لهم موزرتهم ومزرهم كمير الصدق لله العظيم الله فضلك وحباً وحشين بأيه مليك وحشين قدرت المليك তার কুদরত এবং আমাদেরকে বাঁচাই রাখছেন আমরা একটা জীবন প্রাপ্ত হয়ে আল্লাহ পক্ষ থেকে প্রতি মুহূর্তে জীবন দান করেন জীবন দান করেন শ্বাসটা জীবন অংশ ঠিক জীবন কি না দেখলো বুঝি জীবন কোন পথে আসা করে কে মুখে জীবন প্রবেশ করে অক্সিজেন মাধ্যমে এটা আসলে কিন্তু অক্সিজেন টক্সিজেন কিছু না হুকুম ঠিক কিনা কারণ যখন মানুষ মারা যায় তখন অক্সিজেন তখন শ্বাস বন্ধ যদি অক্সিজেন থাকেন কাজ যদি পাতা কাজ হুকুম ঠিক শ্বাস বা তার অক্সিজেন এইগুলি বুদ্ধি আসে এগুলি আসেন সামনে অক্সিজেনের বস্তু বস্তা রেখে দেওয়া হয় শাক দিতে হবে কেন যাবে কি সমস্যা এখানে অল কিসের হুকুম বন্ধ হয়ে তার শাক দেওয়া হবে না দিতে পারেন তো অসুবিধা আল্লাহের অশেষ রহমান অসীম রহমান এই দুই জিনিসের মূল্য কে বোঝে জীবিত লোক বোঝবে না তাদের জীবনের কি দাম সুস্থ লোক বোঝবে না সুস্থ থাকার কি দাম যে মারা গেছে এর দাম বোঝে ঠিক কিনা আজকে অসুস্থ সুস্থাকে দাম করে আল্লাহ আমাদের জীবিত অবস্থা সুস্থ থাকা অবস্থায় এই দুই নিয়ে আমাদের মূল্য বোঝা প্রবে বোঝলেই কিন্তু লেগে যাবে ঠিক আল্লাহ তার নবীকে বুঝ দান এজন এখানে উনি তার জীবনকে এবং সুস্থাকে ভালো লাগে তা আমাদেরকে আল্লাহ রসুরের মাধ্যমে বুঝটা দান করেছিলেন বিধায়ক তার জীবন যৌবন এবং সুস্থাকে জেনে গেছে লাগে জীবনে জিন্দা থাকলো কেন তারা তাদের জীবনের প্রতি মুহূর্তকে আল্লাহর কাজে ব্যয় করার কারণে আল্লাহ খাই ওদের জীবনকেও জিন্দা করবে মারা গেছে তাদের তাদের তাদের নাউলিয়া গ্রাম গুদনা সবাই কিন্তু এরকম সাথে মানুষ তাদেরকে আল্লাহ আল শরণ করে ঠিক কিনা এটার নাম হল অমর হয়ে আর বদমানের সাথে লানের সাথে অভিশাপ স্মরণ করা কি জীবনে চিন্তা তো মানুষ স্মরণ করে কারণ নমর সুরামকে মানুষ করে সেই করে করা রঙের সাথে আর যে জীবনকে মানুষ নেগ্কার ইমানদাররা আল্লাহ রহমতুল্লাহ আলাই স্মরণ করা কি বলে রহমতুল্লাহ আর এই যে কোনো কি বলে রহমতুল্লাহ আলাই রহমতুল্লা দেওয়ার জন্য রহমতের সাথে আর যারা রহমতুল্লাহ বললে আমি মনে করি একটু ব্যয় করতেছি ঠিক কি করে জীবনটাকে রহমতে জীবন বানানো যায় কি করে জীবনের থেকে নিজেকে মুক্ত করা যায় সেজন্য বলে এ সমস্ত এ সমস্ত মামলার আয়োজন ঠিক কিনা এই বুঝতে নিয়ে চেষ্টা এবং সে মোতাবেক জীবন পরিচালনা করবো বদল যে যারা ওয়াজ শুনবে এদেরও কিছু বৈশিষ্ট্য থাকা ফায়দা হওয়ার জন্য তাসির হওয়ার জন্য আর যারা ওয়াজ করবে ওদেরও কিন্তু বৈশিষ্ট্য থাকা বক্তার মধ্যে দুইটা গুণ থাকতে হবে তাহলে তার বয়ান দ্বারায় শ্রোতার দিলে তাহার বক্তার মধ্যে কয়টা গুণ আর শ্রোতার মধ্যে একটা গুণ তাহলে উভয়ের উভয়ের থেকে ভাই হবে বক্তার গুণ কি হবে সেটা আগে বলিনি তোরা সুরে আসেনা বলছে সুরে আসেন ইত্যাদে মান্লাম আজিরাম অহম আল্লাহ আমার বলতেছেন যে ওই সমস্ত বক্তার বয়ান শোনো যে সমস্ত বক্তারা ওয়াস করার আগে সুক্তি করে না হাজার না দিলে আমি আসবো বিশ হাজার দিলে এরা আগের থেকে আজের করে আল্লাহ না এদের কথা মনে বরং যারা কিছু চায় না কোন সুক্তি নেই এদের কথা তোমরা করো লাই আসারকম আজেরকম অহম মহতাদি বলছি বক্তাদের সে বক্তা নিজে না করে তাই আমল করে এবং সে বিনিময় চায় না করে না এরকম বক্তাদের বয়ান করা এই বক্তাদের হবে বক্তা বক্তার বক্তা শুনবে এবং আমার করবে নিঃশ্বাস আর শ্রোতার মধ্যে কি গুণ থাকবে আল্লাহ বলতেছেন শ্রোতার মধ্যে গুণ থাকতে দিলের মধ্যে ভয় থাকে হ্যাঁ আমি তো অনেক কিছু জানি না অনেক কিছু জানি না অনেক কিছু আমি বুঝি না অনেক কিছু আমি দেখি না পুরান শিশুরির মধ্যে সব কিছু আছে পুরান শিশুর মধ্যে কি করে মানুষ রহমতের লাইন পেয়ে গেছে অভিযোগ সব কিছু সমাধান কোথায় গেছে আমি আলেনদের কথা তারা নিঃস্বার্থ সাথে দরদিন বয়ান করে। এদের মধ্যে দরদ কি আমার ভাইরা যারা সময় ব্যয় করে কষ্ট করে দূর থেকে আসছে পয়সা খরচ করে আসছে এদেরকে আমি খারামের কাছ থেকে আলাপের লাইন থেকে গুণাহের লাইন থেকে ফেরানোর জন্য দরত নিয়ে ব্যথা নিয়ে জাহান নামের থেকে জানাহীকে নেওয়ার একটা ব্যথা নিতে ওয়াজ করে দোস্ত শ্রোতারাজ সেই জাহান নামে ভয়ভীতি নিয়ে শোনে আজকে আমি ক্রথাটা শুনলাম আজকে আমি দিলে নিয়ে নিলাম এখন থেকে পৌঁছলে আমন করলাম এরকম ভয়ভীতি নিয়ে অন্তরে যে শুনবে সেরকম শ্রোতাকে আল্লাহ তালা বক্তার থেকে তা কথা বলছেন সাতাশি নম্বর সুরা এ সুরের মধ্যে একটা আয় আছে অদূর ভবিষ্যতে অসিরেই ফায়দা হবে ওই সমস্ত মধ্যে যারা ভয় নেতেন এই কথা শুনলে যারা আল্লাহকে ভয় করে আল্লাহর ভয় কম করছেন হ্যাঁ মনের মধ্যে ভয় কিসের ভয় আল্লাহর ভয় আজাবের ঘর কবর আজাব কেমত আজাব হিসাব কিতাবের কষ্ট আজাব জান নামের আজাব এইসব আজাবের ভয় আমাদের সবার রাজা নেবে কবর আজাব সহ্য হন কেন কবর আজাম মেনেদের তো তৈর আছেন মেনে তারা সহ্য হবে না এবং সহ্য হবে না বাধার ব্যবস্থা করতে হবে সহ্য হবে না মৃত্যুকে করতে হবে সেই গলা কৌশল সেই বিষয়গুলি নিয়ে তো কি কাজগুলি করলে জীবন যখন করলে কোন গুণাগুলি ছাড়লে কোন নেগির চললে মৃত্যুর পরে মানুষকে আলাদা আদার না কবরে হাসেন মিলে আমরা বন্ধুরাতে সে সমস্ত কথাগুলো আলোচনা হবে নাকি আমরা সকলে সেই সমস্ত বাঁচতে চাই কিনা এরকম মানুষের জন্য আমরা শুনি আর যদি বক্তা শ্রোতা উভয় নিয়ে খালস হয়ে নিয়ে বলে এবং শুনে নিশ্চয়ই নিশ্চয় আল্লাহ পুরান শুনিবে এরকম বিশ্বাসের কথা না কি অনেক লোক আছে শুনতে হয় তাই শোনে একটু মানবধানে শুনে না এক কান্দে শুনে আর এক কান্দে বের করে দেয় কিন্তু শুনবো তো ভাবে শোনে কিন্তু মানার নিয়ে তো না মান মানে পরে মানবো আল্লাহ তো অনেক দিনে মানার কোন সবল থাকে নিয়ে দুর্বল এবং গণ নিয়ত থাকে মানলো মানতে গেলে কিন্তু আদালত নেই এরকম দুর্বল মানার নিয়ত নিয়ে শুনলে কিন্তু ভায়টা হওয়ার ভয় তা থাকতে হবে আমি মানবই মানবো কারণ আমার বিশ্বাসে কি নাই নাই আর একটাই তাহলে সব আর একটা মন্ত্রী সভা বিশ্বাস আছে এই মন্ত্রী সে ফসলা করে নেব সিদ্ধান্ত গ্রহণ করবো যে আমাকে এই আহারামটা ছাড়তে হবে আমাকে অভিশব থেকে বাঁচতে হবে আমাকে রহমাতের ধরতে হবে আহামদ রাহমি মানুষকে জান্নাতে দিবেন তার কবরকে জাননাথের বাগান বানাবেন না জানানোর এই মালিক দু লাইন খোলা রাখছেন কেউ জানি কাজ করে তার কবরটা জানানের করতে হবে তো জান্নাতি কাজ করে বললে তার কবরটা জান্নাতের বাগান হবে না। আমার ভাইয় দোস্ত কিন্তু আল্লাহ বলেন একজন লোক আছে তারা আখরাতকেও বিশ্বাস করে আবার দুনিয়াকেও বিশ্বাস করে দুনিয়াকে সবাই বিশ্বাস করে দেখুন দুনিয়ার আখরাত একটা জায়গা তখন আসলে মানতে হবে আগ্রাতকে আগ্রাত হবে তখন সব দুনিয়া হবে কি অনেক লোক আছে তখন তারা দুনিয়াকে প্রতারণ্য দেয় আর আগ্রাতকে সামান্য মনে করে গৌণ্য মনে করে এইসব লোকগুলি সম্পর্কে আবার ভালো অন্য দেয় কঠিন এবং আর তাদের সামনে যাদের সামনে দুনিয়া এবং আঘাত একত্রে আসে যখন দুনিয়াকে গৌণ এবং সামান্য মনে করে আখ্রাতকে প্রাধান্য দিয়ে বড় মনে করে এদেরকে মৃত্যুর জানা আপনি কি না সেই প্রতারণ যাদের মধ্যে ইমান আছে তাদেরকে আপনার নজির ফায় দিবেই ফায়দা দিবে দিবে কিন্তু ইমানদার যদি আপনার ভয়ভীতি হল ইমানদার তাদের মধ্যে ফায়দা হবে আর যদি হত জায় কপাল করা হয় কিন্তু আপনার বলতে চাই সে আসলে সৌভায় তো সরি না অর্থাৎ ভিতরে ইমান নেই এসব লোকগুলি সামাজিক সামাজিকতার সবাই আমি শুনি একজন শুনতে বলছে শুনি কিন্তু আন্তরিক না অর্থাৎ বিচারে ইমানে শুনতেছে না ভয়ী শুনতেছে না আল্লাহ বলেন যে হতবেলা কবর করা লোক আপনার বয়ান শোনার পরে আমার প্রার্থীকে দূরে সেরে আল্লাহ ইসলাম মরার কবরা এইসব লোকগুলি মরার পরে কঠিন এবং বড় জাহাজ প্রবেশ এদের অবস্থা কি বলে এদের হায়াত দুনিয়া এসব লোকগুলি দুনিয়াকে বড় করে থাকে আখরাতকে ছোট করে থাকে অথচ আখড়াত হলো আখ্রাত হল খায়ের খায়ের মানে সর্বোত্তম সর্বোত্তম এত উত্তম তো বলে শেষ করা যাবে না আর দুনিয়া হল সামান্য সামান্য একেবারে যৎসামান্য নণ্য এত ছোট আপনার তুলনা শেষ করা যায় না যদি কেউ সুস একটা ডুবে যায় সুস সুসা এই উঠানো পরে উঠে ফেলে এর গায়ে যেটুক পানি উঠবে এইটুকু দুনিয়া ধরেন আর যেটুক সাগর উঠে সেটা কি এখন আপনি তুলনা করেন কন্ডা বড় ছোট দুটো তুলনা হয় একটা সাগর সামনে একটা ফোটার কোনো আছে আখড়াতে জীবনটাকে একটা সাগর সমতুল্য আর দুনিয়ার জীবনটা একটা হটা সমতুল্য কথা বোঝার নেই যে বলছে সে বুঝেছে সে তখন আখড়াতে দুনিয়াকে মনে করে আখড়াতকে দেয় আর যে হব্দ কপাল করা সে আখড়ার সামনে তুলে দুনিয়াকে বড় করে দেখে আসলে এই কথা বোঝার জন্য একটা ঘটনা শুনলে ভালো বুঝে আসে আগুলো যদি না এর পিছনে একটা সানা নজর আছে করার সময় কি থাকে সানের নজর এই সানু নজর বুঝলে কথাগুলো সহজ হবে যুগে এক লোক ছিল লোকটা আসলে মুসলমান না কিন্তু মুসলমান দাবিকে মুসলমান না কিন্তু মুসলমান দাবিকে না যদি কি করে না হবে বিদারে কিন্তু কি বলে মুসলমান এটার নাম কি মুনাফে আমাদের এক মুরব্বী আছে মুনাফেকের অর্থ করে সন্ধ্যাটা অর্থ করে ভাই লেগাওয়ার কাছে মুনাফেকের সংজ্ঞা মনে ভাগ সে মুনাফে মনে মনে কি আছে ভাগ আছে না মনে ভার কি বলছেন মোনাফিক হুদুসমের সাথে আবার কিন্তু মিষ্ত চলত সমাজে নবাজ কালাম করত আবার মাঝে মাঝে মিডিংও দেয় আছে না মন্দিরেও যায় মসজিদও দেয় মসজিদ কমিটিরও সে সভাপতি হয় সেক্রেটারি হয় মন্দির কমিটিরও কি হয় সদস্য সদস্য আছে না কি আল্লাহ বলেন বলেন এদের অবস্থান কি মুসলমানদের সাথে মুলাকাত করে আমার না কল আমান্না কল মানে মুখে মুখে বলে আমরা এরা দেখুন গোপনে শয়তালদের সাথে মিশে শয়তানের সাথে মানে কাফের বেইমানদের সাথে মিটিংয়ে যায় আল্লাহ কাফের বেইমানদেরকে শয়তান শায়তানের জমা সায়াতিনয়তানের বহু বছর কি সায়াতি আল্লাহ তাদের শয়তানদের কাছে যায় কাফেরদেরকে বানাইছে সৃষ্টি করেছে কে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ হয়ে কাফের আছে ওনাদের আর নাম দিতে কি শয়তানের বহু বছর আমরা তাই না কেউ দুষ্টাক আমরা শিখেছি খালেক মালেক শিখেছে মালিক তাই না আমাদের কিন্তু বলা স্বভাব হয় না ঠিক মালিক বলার স্বভাব হয় তাই মালিক তো এদের আছে এরা যখন নাকি ওদের সাথে আমরা আসলে আন্তরিকভাবে তোদের সাথে আন্তরিকভাবে তোমাদের সাথে আছি ওদের সাথে হাজির আমি করি ওদেরকে ড দিয়েছে ড দিয়েছে কথা বলেছো হ্যাঁ তুলে ধালা দিল মনে নহুল্লাহ সাল্লাহ দরবারে গিয়ে একটা অভিযোগ করেছে অভিযোগ করেছে নালিশ নালিশ আমি আপনার দরবারে নালিশি একটা বিশা একটা কেস মামলা আমার বাড়ির জমির সীমা একটা খেজুর গাছ আছে খেজুরি গাছ খেজুর গাছ এই গাছটা বড় হওয়ার কারণে গেছে जो कि आजी एक मुसलमान भाईर बाड़ी घरे जाए माथा